ونشهد أن سيدنا ونبينا وحبيبنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد هذا هو الدرس الأول وعنوان هذا الدرس هو فضائل رمضان شمانتو بانغلافشي بحيرا सुप्रिय बन धारावालोचनार आज प्रथम आलोचना आज के आलोचनार विषय हमजान मासर फजिलत सम्मानित भाइर सुप्रिय बंदुगण पवित्र माह रमजान ए रमजान फजिलत सम्पर्के बोलते गथम रमजान गुरुत्वर विषय तुले धरा जरूरी মাহের রমজানের রোজা ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন রসুল্লি ওয়াসাল্লাম ইসলামের পাঁচটি রোকন সম্পর্কে আলোচনা করতে গিয়ে তিনি বলছেন বুনিয়াল ইসলাম ও আল্লাহ হমসিন শাহাদ রসুল্লাহ ওয়া ইবাম সাল ওয়াঈ তাই জকা ওয়াসমি রান্লাহ আলী সাল্লাম আল্লাহ তালার রসুল দ্বিতীয় হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা তৃতীয় হচ্ছে জাক আদায় করা আর চতুর্থ হচ্ছে মাহের মদনে রোজা রাখা পঞ্চম হচ্ছে বাইতুল্লাগিয়ে হজ আদায় করা তাহলে রমজান মাসের রোজা হচ্ছে ইসলামী শরীয়তের অন্যতম গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটি রোপণ রবুল আলমিন এই রোজা সম্পর্কে বলছেন শাহরুম আল্লদি উনজিলা ফিহিল কুরআন হুদালিনী ও বিন হুদাউল ফুরকন এই রমজান মাস হচ্ছে সেই মহিমান্বিত মাস সেই সম্মানিত মাস যেই মাসে কোরআন করিম অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়তের জন্য এবং মানুষকে করার জন্য সত্য পরিষ্কার মাঝে পার্থক্য সৃষ্টিকারী বিষয়গুলো জানিয়ে দেওয়ার জন্য সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ তাহলে পবিত্র মাহমানের অন্যতম গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে এই মাসে কোরআনুল করিম প্রবুল এই নাজিল করেছেন হয় সে যেন ভাইয়েরা রাখে। প্রিয় ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ রমজানের ফজিলতের বিষয়গুলো বলতে গেলে প্রথমেই রসুসাল আলী সাল্লাম রমজানকে কেন্দ্র করে যে সুসংবাদ দিতেন তার উম্মদদেরকে সাহাবিদেরকে সে বিষয়টি সবার আগে উল্লেখযোগ্য আল্লাহ রসুল্লাহ রমজান মাস আসলে তিনি বলতেন শাহরুর মুবারক তোমাদের কাছে সেই রমদান মাস চলে আসছে যেই মাস হচ্ছে বরকতময় তাহলে এই রমজান মাসের অন্যতম ফজর হচ্ছে এই মাসটি আল্লাহ তালা রহমত এবং বরকত দিয়ে ভরপুর করে দেন সুপ্রিয় বন্ধুগান এরপর রাসু সাল আলিয়া বলছেন এই মাসটি হচ্ছে এমন এক মাস যেই মাস আসার সাথে সাথে সফিদয় শয়তানগুলোকে বন্দি করে রাখা হয় আবহাবুল জানা জান্নাতে দরজাগুলো খুলে দেওয়া হয়ত আবহাওয়ার এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় এমন কি নায়ী মুনায়দি একজন আহ্বানকারী ডেকে ডেকে বলতে থাকে বাগিয়াল আকবিল, ওয়া তোমরা কল্যাণের পথে অগ্রসর হও আর হে অকল্যাণ কামি তোমরা তোমাদের অকল্যাণ তথা বন্ধ করে পাও সুপ্রিয় বন্ধুগণ তাহলে এই মাসের অন্যতম ফজিলত হচ্ছে এই মাসের রব্বুর আলমিন এই মাসের রহমত এবং বরকত এই মাসের কল্যাণের রব্বুর আলমিন শয়তানগুলোকে গুলোকে বন্দি করে রাখেন জাহান্ন দরজা গুলো বন্ধ করে দেন জান্নাতের দরজা গুলো সুপ্রিয় বন্ধুগণ এই মাসের অন্যতম হচ্ছে এই মাসের অবুল আলমিন তার বান্দাদেরকে ক্ষমা করতে থাকেন আল্লাহ রসুল সাল আলহিম যাম্বি। যে ব্যক্তি রমজান মাসে ইমানের সাথে এবং সাওয়াবের আশা নিয়ে রোজা রাখল সিয়াম সাধনা করলো তার পিছনের গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুকান গত চমৎকার সুসংবাদ এই হাদিসা আলোকে এই উম্মতকে দেওয়া হয়েছে যে ইমান এবং সাহাবের আশা নিয়ে যদি রোজা রাখা হয় তাহলে পিছনের সমস্ত গুনাসমূহ ক্ষমা করে দেওয়া হয় তবে এই গুনা বলতে স্বগিরা গুণা কারণ কবিরা গুনা মূলত তা অভাব ক্ষমা করা হয় না কবিরাগুনের জন্য যে ব্যক্তি রমজান মাসে রাতের বেলা রাত যে ইমান এবং আসানি ইমানের সাথে এবং সবের আশা নিয়ে রাতের বেলা ইবাদত করলো গুফির যে ব্যক্তি কদরের রজনীতে রাজে বাদত করল তার পিছনের সমস্ত গুণাসমূহ ক্ষমা করে দেওয়া হয় আল্লাহ রসুল সাল আলী অন্য অন্যীশে বোঝেন এই রমজান মাসে জাহান্ন থেকে মুক্তি দিতে থাকেন এবং সেটা প্রত্যেক রাতে দিয়ে থাকেন সম্মানিত ভাইয়েরা সুপ্রিয় বন্ধুগণ হাজি কুচির ভিতরে রসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন যে ত রমজানের সব তিনি দান করবেন সবকিছু মূলত এই রমজানের কল্যাণের জন্য রমজানের ফজিলতের জন্য রমজানের বরকতির জন্য সম্মানিত ভাইরা সুপ্রিয় বন্ধুগণ এই রমজানের ফজলত এবং সাহবের দিক হচ্ছে অগণিত অসংখ্য এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাসি অগণিত অসংখ্য কল্যাণ রহমত বরকত মাখফিল এবং রোজারাতি পারবে সেই ব্যক্তি কতই না সৌভাগ্যবান সেই ব্যক্তি কতই না সৌভাগ্যের অধিকারী যেহেতু এই রমজানের কারণে তাকে ক্ষমা করা হয় রমজানের কারণে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় রমজানের কারণে তার সবগুলো ফজিলতগুলো গুলো বাড়িয়ে দেওয়া হয় অতএব আসুন আমরা পবিত্র মাহে রানের যাবতীয় কল্যাণ রহমত বরকত মানে জন্য সচেতন হই সচেষ্ট হই সব ধরনের পাপাচার থেকে মুক্ত থেকে রমজানের হক আদায় করে রোজার হক আদায় করে রোজা রাখার চেষ্টা করি আল্লাহ তালা আমাদের সকলকে সেই তফিদান করুন আমিন ওমায় তাফিক ইল্লা وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا